আসসালামু আলাইকুম আহমতুল বাংলা অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বহুদূর দূর দূরান্ত থেকে কাছে থেকে দূরে থেকে দিনই আলোচনা শুনছেন শুনছেন ইসলামে হালাল হাম সংক্রান্ত অনেক বিষয় আজকে আপনাদের সামনে কতক এমন ব্যবসার কথা উল্লেখ করব যে ব্যবসা কোন না কোনোভাবে হারাম যেমন চালবাজি করে ব্যবসা কিছু ব্যবসায়ী আছে যারা ব্যবসায় অতিরিক্ত লাভের জন্য চালাকির আশ্রয় নেয় চালাকি করে ক্রেতাকে নানাভাবে ধোকায় ফেলে তার অর্থ স্বীকার করে অথচ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন মানগাসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না ওয়াল মাকরু ওয়াল খিদা ও ফিন্নার আর যে এইভাবে মকর চকর চালাবে তার মানে চালবাজি করবে ধোকাবাজি করবে ফেরেবাজি করবে প্রতারণা করবে এইসবের স্থান কোথায় হবে জাহার নামে যে করবে সে জাহার নামে যাবে ঠকবাজ ও ধরিবাজ সব ব্যাপারে ও সব সমাজেই ঘৃণ্য নিশ্চয়ই কেউ তাদেরকে পছন্দ করে না ধোকাবাজি কোনো ক্ষেত্রেই বৈধ নয় বৈধ নয় ব্যবসা ক্ষেত্রেও কিন্তু দুঃখের বিষয় যে বহু ব্যবসায়ী ধোকা দিয়ে বোকা বানিয়ে হারামর্থ কামিয়ে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 থাকা সত্ত্বেও জিনিসের দাম বাড়াতে নিষেধ করেছে হয়তো এরকম ব্যবসা হালাল না দয়ার নবী সাল্লাম এইভাবে পণ্য ক্রয় করার নিয়ত ছাড়া কোনো জিনিসের দাম বাড়াতে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 দামি কিছু খাইয়ে খদ্দের বাঁধা যেমন কোন কোনো অসৎ ব্যবসায়ী আছে যারা তাদের দোকান ঢুকতেই পেপসি খাই দেয় আসুন আসুন আসুন আসুন আপা আসুন ভাবি আসুন ভাই হ্যাঁ বলে সুন্দর আপ্যায়ন করে আপনাকে একটা সুন্দর চেয়ারে বসিয়ে দিল আরে পেপসি নিয়ে আয় পেপসি নিয়ে আয় দিয়ে পেপসি খাইয়ে দিল ঠিক আছে বলুন কি চাই এবার যে জিনিসটা আপনার চাই সে জিনিসটা আপনার পছন্দ হলো না কিন্তু উঠে যাবেন কি করে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 তখন অন্ধকে গাড়িতে বসেছে অন্ধ আর মেকানিক তখন খুটখাট ঠুকঠাক খুব চলছে চলছে চলছে আধ ঘন্টা গাড়িতে বুঝিয়ে রাখলো হ্যাঁ লাগবে মিয়া শুধু খুটখাটুক অন্ধ মানুষ সে দেখে না বুঝে না আর অভিজ্ঞতা আছে যে আগে বলেছে সামান্য কাজে এত পয়সা নেবে অথব কাজটা আমি বাড়িয়ে দিলাম অথচ কাজ কিছুই নাই মিথ্যা মিথ্যা করে ঠুক ঠুক ঠুক ঠুক করছে কেমন বুদ্ধি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 আর ব্যয় ব্যবসা ক্রয় বিক্রয় বর্জন করো তার মানে কি এরপরে আর ক্রয় বিক্রয় চলবে না এটা কোন আজান হয়ে গেলে আর আপনার জন্য ক্রয় বিক্রয় যায় না এখন যদি কেউ বলে যে না আমার খোদ্দের আছে আমি চালাব তাহলে তার জন্য ওই ব্যবসা কি হারাম আল্লাহ তালা এমন মানুষদের প্রশংসা করেছেন ফি বুয়ো তিন আল্লাহ কারা ফি হাসম ইউসাবাহু ফেহা বি যে সমস্ত ঘরকে সুউচ্চ করার অনুমতি দিয়েছেন যে ঘরে আল্লাহ তালার নাম জিকির করা হয় এবং সকাল সন্ধ্যায় সেখানে আল্লাহ আল্লাহতালার তসবি পাঠ করা হয় যখন নামাজের সময় হবে আজান হয়ে যাবে তখন আর ক্রয় বিক্রয়ে ব্যস্ত না থেকে মসজিদে আসুন কারণ জামাতে নামাজ পড়া কি পাওয়া দোকান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 تجارتهم ولا بيع عن ذكر الله واقام الصلاه همن پروس যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর ذکر ও নামাজ থেকে বঞ্চিত রাখে না দূরে রাখে না বিরত রাখে না ওয়ায়তা الزকা زکات দাওয়া থেকে বিরত রাখে না ইখাফুনা یওমান تتقلب فيه القلوب والابصار তারা এমন দিনকে ভয় করে যে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 দোকান বন্ধ করে দেন ইনশাল রুজি আপনার আসবে যে রুজি আপনার ভাগ্যে লেখা আছে রুজি এদিক যাবে না মসজিদ ঘর। ঘর সেই সেখানে সেখানে ইবাদত ইবাদত হয়। কেবল আল্লাহ নিষিদ্ধ এমনকি দুনিয়াদারির কথাবার্তা বলাও যায়জ না প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্য কথাবার্তা মসজিদের ভিতরে যায়জ না দুনিয়াদারি কথা হবে না তেমনি মসজিদের ভিতর ক্রয় বিক্রয় যায়জ না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 কাউকে দেখো যে মসজিদে বিক্রি করছে অথবা ক্রয় করছে দুটাই নিষেধ তাই না বিক্রি করাও নিষেধ এবং ক্রয় করা যদি দেখো তাহলে যদি দেখো কেউ তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে ওগো আমার এই জিনিসটা হারিয়ে গেছে তোমরা কেউ পেয়েছ মসজিদের ভিতরে জামাতে অনেক লোক পেয়েছে সুবিধা আর সেখানে ব্যবসা করার সুবিধা তাই না এই জন্য আল্লাহ যেন তোমার হারানো জিনিস ফি না দে বদা দাও বোঝা গেল যে মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় জায়জ নয় যে জায়গায় শির্ক ও বিদা পাপাচারের আড্ডা যে জায়গাতে শির্ক ও বিদা পাপাচারের আড্ডা যেমন মূর্তি মাজার উরস আস্তানা মেলার জন্য আপনি সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করে আপনি সেখানে আইসক্রিম বিক্রি করতে গেলেন সোনপাপড়ি বিক্রি করতে গেলেন কিংবা মনোহারি কোনো দ্রব্য বিক্রি করতে গেলেন কিংবা আরো কিছু বিক্রি করতে গেলেন কিংবা ক্রয় করতে গেলেন হাঁড়ি হোলা কিনতে গেলেন কিংবা কাঠের ফার্নিচার কিনতে গেলেন কিংবা শীতের শাল কিনতে গেলেন কিংবা বলে ও মেলাতে কলা সস্তা হয় কলা কিনতে গেলেন কিংবা মিষ্টি সস্তা হয় মিষ্টি কিনতে গেলেন সব হারাম এগুলো ছোটোখাটো জিনিস ভাববেন না ছোটো খাটো জিনিস নয় কারণ এগুলো শিল্পের সাথে সম্পৃক্ত আর শিল্পের সাথে সম্পর্ক করে কোনোভাবেই কোনো ব্যবসা ক্রয় বিক্রয় যায় নয়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 রমজানের মাসে মা বন্ধের রান্নার জন্য আজান দেওয়া হয় একটা আজান দেওয়া হয় সেটা যুগেই ছিল শেহরির আজান যেটা আপনার ফজরের আজানের কিছু আগে তাহাজুদের নামাজের জন্য শেহেরির জন্য সে আজান দেওয়া হয় এই আজান হলো সুন্নত আর মসজিদের ঘড়িতে এত বাজলো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 الله على محمد وعلى آله وصحبه নবীিন والسلام عليكم আসসালাম الله وبركاته.